আসসালামুকুমতিদিল্লা সুর হুসেন وَمِنْ سَيِّئَاتِ أَعْمَالِنَا مَنْ يَهْدِهِ اللَّهُ فَلَا مُضِلَّ لَهُ وَمَنْ يُدْلِلْ فَلَا هَادِيَ لَهُ وَأَشْهَدُ أَنْ لَا إِلَاهَ إِلَّا اللَّهُ وَحْدَهُ لَا شَرِيْكَ لَهُ অসহাহ অন্য মোহাম্মদু সাহোলি অসহিহ্নদীন আনুকু্লাহ কতক তুন্ন النَّاسُ اتَّقُوا رَبَّكُمُ الَّذِي خَلَقَكُم مِّن কুমি সিংহ مِن نَّفْسٍ وَاحِدَةٍ وَجَعَلَ مِنْهَا زَوْجَهَا وَبَصَرَ مِنْهُمَا رِجَالًا كَثِيرًا وَنِسَاءً ۚ وَاتَّقُوا اللَّهَ الَّذِي تَسَاءَلُونَ بِهِ وَالْأَرْحَامَ إن الله كان عليكم رقيبا يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا اتَّقُوا اللَّهَ وَقُولُوا قَوْلًا سَدِيدًا يُسْلِحْ لَكُمْ أَعْمَالَكُمْ وَيَغْفِرِ لَكُمْ ذُنُوبَكُمْ হাম্মদ কমাস বরাহি আলি বরাহি আলা কহমিদম জাহারিকালা মোহাম্মদওয়ালা আলি মোহাম্মদ কম বারক তালা ইব রাহিমওয়ালা আলি ইবরি কার সম্মানিত মুরব্বান আজাম দিনদার যুবক কিশোর শিশু বাইেরা আল্লাহ রব্বুল্লা আলমিনের দরবারে কোটি কোটি সুক্রিয়া যে মহান রব্বুল্লা আলমিন আমাদেরকে চৌদ্দ শত আটত্রিশ হিজড়ি সনের ষোলোই জুল হিজা তারিখে সলাতুল জমুয়া আদায় এবং খুদ্ুল জুমুয়া শোনার উদ্দেশ্যে আল্লাহর্বুলাল আলমিনের পবিত্র ঘর মসজিদে উপস্থিত হওয়ার পরে কোরআনে করিম এবং হাদিস নবী সালু আলহি ওয়াসাল্লাম থেকে আল্লাহ রবীনের দিন সম্পর্কে কিছু কথাবার্তা বলার এবং শোনার তৌফিক দিয়েছেন সেই মহান আদায় করি সকলে বলি আলহামদুলিল্লা সম্মানিত মুসল্লিয়ানকার আজকের খোদ আমরা যে বিষয়টি আলোচনা করব বিষয়টি হল ইসলামের পাঁচটি রোকনের অন্যতম একটি রোকন বাইতুল্লাহ এবং উমরার ফজিলত এবং গুরুত্ব সম্পর্কে আজকের খোদ্বায় আলোচনা করব ইনশাল্লাহ আজকের খোদ্বায় এই প্রসঙ্গটি আসার কারণ হল 2018 2017 हज शुरू हो सतर साल चौदहश अठतर हज गल मात्र गोद्देश हिजड़ हज आस एक बस एत आगे आलोचना कर कारण हल हजर सिसटेम आगे मतने परिवर्तन हो गए उन्नीस सने हज कर तरह के अर्थात दुहजार अठारो सने जरा हज कर चौदहश उनचल्लिस हिजर जा तबंधन प्री रेजिस्ट्रेशन करते हैं एमकी फ्री रेजिट्रेशन प्राय शेष पर्यायजार अठारो साल हजर फ्री रेजिस्ट्रेशन शेष पर्याय अर्थात गज करा जाते हजर आलोचना गर्माली जो सरकार हजर नीतिमला घोषणा करें हजर पैकेज घोषणा करें एक निर्दिष्ट समय दिन जर भारा हजे जो चाय रेजिस्ट्रेशन कर नियम क्या डिजिटल भस्ते आस्तेन हो जाए हजल उमरा तुहमा आलोचना कर कारण हलो हजुल्ला उमराहटी शारिकत आज किसान अबादत आगे शुद्ध अर्थे माध्यम टमे आल्लाबाद अर्थ लागे शरिगे टाक पागे आर श्रम लागे, लागे, लागे। मिले अल्लाह के इसलमान हिसाब अंतर्भुक्त कर रसुलर माध्यम घोषणा देक्ता फाख हादी अब्दुल्लामर रदी अल्लाह वर्णित আল্লাহ রসুল সাল্লা ইসলাম বলেন বুনিয়াল ইসলাম ও আল্লাহ ইসলাম ইসলামকে স্থাপিত করা হয়েছে বৃত্তি প্রস্তর স্থাপন করা হয়েছে পাঁচটি জিনিসের উপরে পাঁচটি আবাদতের উপরে ইসলামের বৃত্তিটা ইসলামের বুনিয়াদটা ইসলামের বৃত্তি প্রস্তরটা ফাউন্ডেশনটা স্থাপন করা হয়েছে পাঁচটি আবাদতর উপরে এক নম্বর যে আবাদতটি সেটি হলো এক নম্বরের যে আবাদতটি সেটি হল আল্লাহ রব আলিন ব্যতীত আর কোন সত্যিকারের মাবুদ নাই আল্লাহ সুমান ব্যতীত হক কোন মাবুদ নাই এবং জিজ্ঞাসা করি যে ভাই যে কালেমায় তৈর অর্থটা বলেন লাহু মুহাম্মদ রসুল সালাম তো লাহ অর্থ বলেন তো বলি যে আমরা যে আল্লাহ ছাড়া কোন सर उपास्य नही अर्थ भूल मूलतरुजी इलाहर पर शब्द आनता व्यक्रण लि जी विधानी शब्द उज्जो आ সেই শব্দটা হলো বিহাকাল এটা হলো অর্থ আল্লাহ সারা মাবুদ নাই আল্লাহ সারা মাবুদ আছে হাজার হাজার আছে কে বলছে নাই আল্লাহ সুবান অসংখ্য মাবুদ আছে সূর্য একটা চন্দ্র একটা মাহবুধ এক একটা মাবুদ। তারপরে পৃথিবীতে বিভিন্ন কবর এক একটা কবর এক একটা মাহবুধ তারপরে এক একটা ব্যক্তি এক একটা এক একটা গাছ এক একটা মাহবুধ অনেক গরু মানুষের হাজার ছাগলুদ আছে আল্লাহ ছাড়া মাহবুদ নাই কে বলছে মাহবুদ অসংখ্য আছে কিন্তু হক মাহবুদ নাই সত্যিকারের মাহবুধ সত্যিকার মাহবুদ একজন তিনি হলেন, আল্লাহ সুবান আর সবগুলা মাহবুদ কিন্তু বাতিল মাহবুত এগুলো দাবিদার মাহবুদ এগুলোর কোন অধিকার নাই মাহবুদ দাবি করার কিন্তু এদেরকে দুনিয়ার মানুষ অধিকার অধিকার সূর্যকে মাহবুদ বানায় কেউ চন্দ্র কে মহাবুদ বানাইছে কেউ তারকারাজি কে মহাবুদ কেউ তুলসী গাছ কে বানায় কেউ গরুকে বানাইছে কেউ ছাগলকে বানাইছে এক জন হাজার হাজার মাহবুত বানিয়ে নিয়েছে কিন্তু সত্যিকারের মহাবুত হক মাহবুদ একজন এটাই স্বীকৃতি দেওয়ার নাম ইমান এই সাক্ষ্য দেওয়া যে আল্লাহ রবিন ব্যতীত সত্যিকারের হক কোন মাবুদ নাই আর যে আল্লাহকে মাহবুদ বানিয়ে নিলাম আল্লাহর আবাদতটা কিভাবে করব। আল্লাহর এবাদতটা করার পদ্ধতিটা কি ধরনটা কি এটা জানতে হবে না এটা জানানোর জন্যই আল্লাহ একজন রাসুল পাঠাইছে ওই রাসুলের নাম রাসুল্লাহ সাল্লাম ওই রাসুলকে যদি কেউ না মানে শুধু আল্লাহকে মাহবুদ মানে না এই লোক কি আমি শুধু মোহাম্মদ রাসুল্লাহ মানে আল্লাহকে মাহবদ মানি না এই লোক এই লোকও কাফে অর্থাৎ এই দুইটার সমন্বয় ইমান লাহ এবং মোহাম্মদ দুইটার জকের নাম ইমান এখান থেকে একটা যদি গায়েব থাকে একটা যদি অনুপস্থিত থাকে তাহলে আর ইমান থাকে না এটা ইসলামের একটা গুরুত্বপূর্ণ রোপন নম্বর রোপন হলো সলাৎ কায়েম করা নামাজ কায়েম করা দৈনিক কয়বার দৈনিক চারবার কায়েম করলে ওইটা নামাজ কায়েম হয় না। দৈনিক তিনবার না। বছরে দুইবার করলে ও নামাজ কায়েম হয় না আমরা আমাদের সমাজে কিছু কিছু বাইকে দেখি কোন কোনো বাই আছেন বছরের দুইবার নামাজ কায়েম করেন একটা হলো ঈদুল ফিতরের দিন আরেকটা হলো ধরছে বা কোনো জরুরি প্রয়োজনে আপনি চলে আসলেন পরবর্তীতে গিয়ে আর করেন নাই আচ্ছা ওই তিন চক্কর যে করছেন এই তিন চক্করে কি আপনার পাওয়াপ হয়েছে এটা যদি আপনার তাওয়াফুল ভিদাও হয় তাওয়াফে জিয়ারতও হয় তাওয়াফে হয় বা যে কোনো নকল তাওয়াফে হয় তিন কোনো তাপ হবে যতক্ষণ না আপনার সাতটি ষাটটি ছ না হবে ততক্ষণ এটাকে বলা যাবে আপনি সাফা বা মধ্যে সাই করবেন কয়বার আমাদের দেশের কেউ কে বার করে মানে মনে করে যে আল্লাহর করে যেমন চোদ্দ বার করে এরকম সাতবার জায়গায় চোদ্দ বার করে তাহলে সাফা মারোয়ার ছাই হলো সাতবার আপনি ছয়বার করে কোনো কারণে চলে আসছেন আপনার সাফা মারোয়া সাই হয়েছে অর্থাৎ যেগুলো আল্লাহ রয়েছেন ছয় বার করেন পোরাটাই বাদ এটা হয় নাই বা সাতবার করতে বলা হয়েছে আপনি বললেন যে সাতবার যখন করছি আরেকবার করলে অসুবিধা কি তাওয়া করতেছি খারাপ কাজ করতেছি নাকি আমি আপনি আট বার করলেন একটু বেশি বুজুর্গ হওয়ার জন্য আবার আটবারের সাতবারের জায়গায় ছয় বার হবে না আর ময়দানে যাইতে হয় কয় তারিখে নয় তারিখে নয় জিলহস আরপার ময়দান এই ময়দানের দোয়াকে দোয়া সময় কি মানুষ লক্ষ লক্ষ মানুষ তিরিশ চল্লিশ লক্ষ মানুষ একটা ময়দানে কত কষ্ট এখন কি কোন কষ্ট আছে আপনি যদি এখন যাই সেখানে আরাফার ময়দানে দিন বসে বসে দোয়া করেন এই দোয়াকে শ্রেষ্ঠ দোয়া হবে मर्य मैदान जे मर आराफर मैदाना एगारो नम्बर सेक्टर मस्जिद मर्यादाफतर मैदाना और आलदा को मर्यादा नहीं সময় অন্য সময় যাই বসে থাকেন আপনার হজ হবে অর্থাৎ এই কথাটা এই জন্য বললাম যে সলা আল্লাহ রসুল বলছেন খামসা সাল্লাই দিন এবং রাত্রিতে আল্লাহ রত হইল পাঁচ সক্কর সুতরাং পাঁচ করে আপনি করেন তিন ছেন দুই করেন অনেকে দেখা যায় ফজর করে না এরকম মুসল্লিও আছে কন্টিনিউ ফজর করে না বাকি চার অক্ট পরে সম্পদের উপরে জাকাত ফরজনে জাকাত দেওয়া এটা ইসলামের একটা রোকন চতুর্থ নম্বর ওয়া হাজ আল্লাহর ঘরের উদ্দেশ্যে হজ্জে করা পঞ্চম রোকন হলো রমাদান রমাদান সিয়াম পালন করা কোনো কোন রেওয়ায় রানের চতুর্থ হজ পঞ্চম এভাবে হস পরে আসছে আবার কোন কোনো জায়গায় হজ আগে আসছে সিয়াম পরে আসছে অর্থাৎ হজটা হলো চতুর্থ অথবা পঞ্চম রোকন তাহলে বোঝা যায় যে পাঁচটি জিনিসের উপরে যে পাঁচটি আবাদতের উপরে ইসলামের বুনিয়াদ स्तर स्थापन गुरुत्वपूर्ण अंश हल हज जबल्ला हज जत दिन दुनिया इसम आज कायम नई इम नई अर्थात जिन इसमाम फाउंडेशन पांचटा जिनिस पृथ्वी था मान इसलम जिन नहीं बुझते इसलम नहीं এই হজ্জবাইতুল্লাহ ইসলামের এই পাঁচটি ফিলারের পাঁচটি রোপণের একটি গুরুত্বপূর্ণ রোপন হজ্জব এই হজ্জবাইতুল্লাহ যে আল্লাহটিকে কেন্দ্র করে আল্লাহর এই আল্লাহ সৃষ্টির শত শত বছর আগে আল্লাপাক আল্লাহর ঘট তৈরি করছেন সোহার আল্লাহ কোরআনে কারিমে সুরা আলহ আমলে ছিয়ানব্বই এবং সাতানব্বই নম্বর আয়াত আল্লাহ পাক বলেন ইল্লা আল-আউওয়াল বাইতেউ ওয়ুযিআল লিন-নাসিল্লাযী বিবক্কাতা মুবারাকাম ওয়া হুযাল লিল আলামিন ফীহি আয়াতেম বাইয়িনাতুম মাকামু ইব্রাহীম ওয়া মান দাহালাহু কামা আমিনা ওয়ালিল্লাহি আলাল নাস হজ্জুল বাইতে মান ইসতাতা ইলাইহি আল্লা সর্বপ্রথম গড় হইল এই গরটা সর্বপ্রথম আবদুল্লাহ আল্লাহমা বলেন আল্লাহ রব আলমিন সর্বপ্রথম আল্লাহর একটি গড় বানিয়েছেন আল্লাহরুল্লাহ আলমিনের আর্শের নিচে সপ্তম আকাশের উপরে নাম হলো বাইতুল মামুর ওই গড়ের নাম হইল বাইতুল আল্লাহ ফেরস্তা আস সকল ফেরেস্তা প্রতিদিন এই গড়কে তাওয়ার ওই সময় জমিনে কোনো মানুষ নাই কোনো মাস নাই কোনো প্রাণী নাই। কিন্তু আল্লাহর ফেরেস্তারা জমিনে আসা যাওয়া করতেন আল্লাহ রব্বুল্লাহ আলমিন বললেন ফেরেস্তারা তোমরাও জমিনে ঠিক বাইতুল মামুর বরাবর আমার একটি ঘর বানিয়ে নাও সোলার আল্লাহ বাইতুল মামুর বরাবর জমিনে आदम आल्लम जमीन स्थापन जमीन मध्य जगह मटी नहीं जमिने तक शुद्ध पानी पानी सदा अंश जे फागुलू उठे ओ फागुलू के एकत्रित आदम आल्लम जख सर्वप्रथम्जे बहुत आदम आलम फेरस्ताराओ आल्लाते आदम आलिस्लम जिज्ञासा कर फेरस्तारा मानस सृष्टिर आगे जमीन बृत्ती जमीन फाउंडेशन आल्लामी आल्ला এবং এই ভাইতুল্লার সাথে এই যে জায়গাটায় এই গরটা তৈরি করা হয়েছে এই জায়গার নাম হলো বাক্কা প্রাচীন নাম হলো বাক্কা এখানে মুফাসরিনীকে নাম অনেকগুলো কথা বলছেন কেউ বলছেন যে পুরা এলাকাটার নাম মক্কা गोलोक आल्ला घर मटक बक्का मानी बेदबर सोजा करा बांगला हलो बे आद बेद के सोजा कर नाम हलो बहुबान गदा এমন যে এই গড়ের সাথে সোজা বানাই দিচ্ছে এই জন্য আল্লাহ বলছেন লাল্লা দিবে তা এই গড়টাকে আমি বাক্কা হিসেবে কেউ কেউ বলছেন বাক্কা নগরীতে আবার কেউ কেউ বলছেন এটাকে আমি বাক্কা হিসেবে বানিয়েছে। এটার মধ্যে দুইটি মৌলিক উপাদান আছে একটি হলো দুইটা জিনিস আছে এটার মধ্যে মোবার আকান বরকত আছে আর দ্বিতীয় জিনিস যেটা আছে এই মধ্যে সেটার নাম হলো হেদায়ত আছে হেদায়ত আচ্ছা এখন বরকত আর হেদায়ত আমরা পাবো কি বরকত নিব কিভাবে আমাদের দেশের মানুষের আশায় দেখা যায় বরকতের পাগল বাংলাদেশের মানুষ বেশিরভাগই বরকতের পাগল বরকত শুনলে এখানে যদি বলে যে এখানে গোবর মধ্যে বরকত আছে ওই গোবর এগুলো করে বাড়িতে নিয়ে আসবে শুধু বরকত আর কথা শুনলে আমরা পাগল যদি লাগানো যায় তাহলে তো বরকত আমার সাথেই চলে আসে এই এই মানুষগুলার জন্য আল্লাহর ঘরের গিলাপটা হজের সময় উপরে তুলে দিতে হয় না কিন্তু কেটে তাবিজ বানানোর জন্য নিয়ে আসছে বিভিন্ন দেশে আল্লাহর ঘরের বরকত নিয়ে আসবে আবার কেউ কেউ আল্লাহর ঘরের বরকত নেওয়ার জন্য সব জায়গা দিয়ে হাত দিয়ে ধরে আসে দেখবেন সারাক্ষণ আল্লাহর ঘরের উত্তর পাশে দক্ষিণ পাশে পূর্ব পাশে পশ্চিম সব জায়গায় ধরে আছে আবার কিছু মানুষ বরকত নেওয়ার জন্য দেখবেন যে এহরানের কাপড় আল্লাহর ঘরের সাথে ঘসাগসি করতেছে তারপরে গামছা ঘসাগসি করতেছে রুমাল ঘষাঘষি করতেছে আল্লাহর ঘরের সাথে ঘসাগসি করে ব্যাশে নিয়ে আসবে বরকত নিয়ে আসবে মানে এলেন না থাকার কারণে জাহালতের কারণে বরকত নেওয়ার পদ্ধতি জানে না আমরা আমাদের আব্বা আম্মাকে অনেক মহব্বত করি আব্বা আম্মাকে জমিনে সব মানুষের থেকে বেশি ভালোবাসি তাই বলে কি আব্বা আমার যে কোনো জায়গায় মহব্বত করি আম্মাকে ভালোবাসি তাই বলে আম্মার যে কোনো জায়গায় হাত দেওয়া যাবে আল্লাহর ঘরকে সবাই মহব্বত করি সবাই ভালোবাসি তাই বলে কি আল্লাহর ঘরে যেখান দিয়ে মনে হয় ওখান দিয়ে হাত দেওয়া যাবে সে কিন্তু পাগলেরা দেখবে যে কোনো জায়গাতে সব জায়গাতে হাত লাগায় বসে আছে মনে করতেছে আল্লাহর এবং এটার সমাধান দিয়ে গেছেন সাহাবাহিক হজে গেলেন তো আল্লাহায় এভাবে স্পর্শ করা শুরু করে দিলেন আল্লাহর ঘরের স্পর্শ করতে হয় কয় কোণে হাজির সাহেবরা বলেন দুই কোনে একটা হলো হাজরা সোয়াদের যে কোণটা এটা আরেকটা হলো রোপন ইয়া বাকি দুই কোণের মধ্যে তো উনি করার সময় এই দুই কোণ যেমন স্পর্শ করতেছেন ওই দুইটা কোনও উনি স্পর্শ করা শুরু করে দিলেন আব্দুল্লা আব্বাস রাদি আল্লাহমা তিনি পিছনে ছিলেন তিনি টানে ফেলছেন আপনি আল্লাহর ঘরে এইভাবে হাত দিচ্ছেন কেন এইভাবে এগুলো লাগাইতেছেন কেনা আয়াত করে শোনাই দিলেনা ও রাসুলের যত বড় সাহাবি হও না কেন আল্লাহ রাসুলের आदर्शर मध्य उत्तम चार चार देखे शुद्म स्पर्श कर स्पर्श करें नाई सूतरा जेटिक रसुलश करें नाई से कर मध्य को बरकत नई আল্লাহ রসুল করেন না এটাই দলিল এখন কেউ যদি বলে গুণা হয়ে গো এটা দলিল দেখাও কইনি দলিল তো দলিল আছে আমাকে যদি আসে বলে এমাম সাহেব এই বাড়ি যে আপনার না এটা দলিল দেখান তো এই বাড়ি যে আপনার না এটা দলিল দেখান তা আমি দলিল পাবো দলিল নাই বলেই তো এই বাড়ি আমার না দলিল থেকলে তো আমি দাবি করতে দাঁড়িয়ে আমার কিন্তু আমাদের দেশে বর্তমানে এরকম অবস্থা কয়েটা করা যাবে না দলিল ফাইসো কই দলিল দেখাও তো দলিল দেখাবো কে ওইটা তো আগে বুঝতে হবে যিনি আবাদতটা করবেন আবাদতের নামে উনি দলিল দেখাবেন যিনি করবেন না উনি তো দলিল দেখানোর দরকার না দলিল নাই বলে আমি করি না তা এখন কেউ যদি বলে যে আল্লাহর ঘরের এই দুই কোন স্পর্শ করলে অসুবিধা কি আল্লাহর ঘর পুরাটাই পুরোটাই বরকত দলিল হলো আমার রাসুল করেন নাই রাসুলের সাহিরা করেন নাই এটাই দলিল আমার রাসুল করলে সেটা নিতে হবে কিভাবে বরকত নেওয়ার পদ্ধতি হলো বিফ আল্লাহর ঘরের তাওয়াফের মাধ্যমে আল্লাহর ঘর থেকে বরকত নিতে হবে আল্লাহর ঘরে যতবার তাওয় করতে পারেন এক একবার তাওয়াপ করবেন আল্লা রসুল সরে সালাম বলেন আল্লাহর এই ঘরকে তাবাপ করার সময় যতবার মানুষ তাহালিল বলে যতবার তাকবীর বলে যতবার তালবি উচ্চারণ করে প্রত্যেকবারেই তাকে সুসংবাদ দেওয়া হয় আল্লা গর্তা করার মধ্যে প্রতিবার সে জান্নাতের সুসংবাদ পায় আল্লাহ রসুল বলেন মান্তে ওয়াসাল কান কোন ব্যক্তি যদি আল্লাহর গড় তাওয়ার নামাজ করে আল্লাহ বিনিময়ে তাকে এক একটা গোলাম আজাদের সবাব দিয়ে দেন দেন্লাহ আল্লাহর গড় তাওয়ের মধ্যে অসংখ্য ফজিলত আল্লাফাক রেখেছেন তাহলে বরকটটা নিতে হবে আল্লাহর গড় তাওয়াপ করে ওই শুধু দরে রাখার মধ্যে বরকট না বা গামছা ঘসা করে ওই রুমাল গোষা ঘসি করে এহেরামের কাপড় গোষা ঘষি করে নিয়ে আসার মধ্যে আল্লাহ আর কি আদায় করা কারণ সেখানকার সলাত আর আমাদের এখানকার সলাদ আকাশ পাতাল পার্থক্য আল্লাহ রসুলাম বলেন সলাতী মসজিদ অন্য জায়গায় সলাত আদায়ের থেকে আমার এই মসজিদ নবীতে সলাত আদায় করা এক হাজার গুণ উত্তম সুভান আল্লাহ এটা হলো সহি হাদিস মসনদে আহমদের মসজিদ নবীর মধ্যে দেখবেন যে এই হাদিসটা লেখা আছে আরেকটা হাদিস আছে সেটা দইফ দুর্বল হাদিস আছে বলছেন যে আমরা মসজিদের অনুপিত আল্লাহ যেন পঞ্চাশ হাজার দেন কারণ আল্লাহর কাছে অভাব আছে যেহেতু ওইটা দইফ হাদিসের মাধ্যমে হলো আমরা পাইছি যে পঞ্চাশ হাজার রাখাত আমরা নিয়ত করব দোয়া করব আল্লাহ যেন আমাদেরকে পঞ্চাশ হাজার দেন তবে নবী সালাম বলেন মসজিদে হারামের ফজিলত আরো বেশি মসজিদে বলেন আমার এই মসজিদ থেকেও আরো শতগুণ বেশি ফজিলত মসজিদে হারামের সুহারল শতগুণ বেশি তাহলে মসজিদের নবমী থেকে শতগুণ বেশি মানে मस्जिदे मस्जिद नमज पढ़ते बरकत नीबेंसी ताव करते जो बेसि सेलात आदाय करते ती बर निल কিন্তু হত বাঘা আমাদের ভাই বোনেরা দেখা যায় সেখানে যায় ঘরের মধ্যে শুয়ে থাকে আর খোঁজে যে হোটেলটা বা থাকার জায়গাটা একটু স্পেশাল হয়েছে কিনা ভালো হয়েছে কিনা একটু যদি বেশ কম হয় তো মোয়াল্লাম চোদ্দ গোষ্ঠী শেষ সেখানে কিসের হজ মারামারি আর ঝগড়া অবস্থা শেষ যা আমাকে রাখবে বলছে এইরকম জায়গা এখন কেন এরকম রাখলো বাস মোয়াল্লামে আর হাজি সাহেবের মারামারি অথচ এখান দিয়ে মারামারি সুযোগে তার বরকটটা শেষ হয়ে যাচ্ছে এর মধ্যে বেশি করে। আর বেশি বেশি করে তিনি আল্লাহর থেকে বরকত নিবেন কারণ জীবনে একবার আসার সুযোগ হয়েছে এবং এই সুযোগ সবার হয় না আল্লাহ ভাই যাদেরকে কবুল করেন তাদের সুযোগ হয় তাহলে আমি সেখানে গেছি আমার কাজ হল আল্লাহর ঘর থেকে বরকত হাসিল করে আবার কিছু আছে ওমরার পাগল বাংলাদেশের বাড়িতে মধ্যে অনেক বাই আছে সবাই কেউ দশ সিরিয়াল বিশ সিরিয়াল পঞ্চাশ সিরিয়াল দিতে আছে তো উনি একসাথে বিশ জনের টাকা নিয়ে একবার উমরা করে বিশটা শেষ মানে ২০ জনের উমরা এক উমরা দিয়ে সালাই দিছে বাস তার উচিত হলো বেশি বেশি আল্লাহর করে তাওয় করবে ওমরা একবার করবে শুধু আর তাওয়ের সার আব্বা আম্মার জন্য আল্লাহর কাছে কিছু ভাই আছে যে ওই আয়সা মসজিদে দৌড়াইতেছে আর ওমরা করতেছে আয়সা মসজিদ কাদের জন্য অসুস্থ মহিলাদের জন্য তা আপনি কি অসুস্থ মহিলা ওখানে যাবে হইলো যে মা বোনেরা তারা সেখানে যাবেন আর যারা মক্কায় ওয়ার্ক পারমিট পেয়েছেন নিয়মিত থাকার জন্য তাদেরকে সরকার অনুমতি দিয়েছেন তারা যাবেন এই তিন শ্রেণীর লোক যাবেন আমরা এই তিন শ্রেণীর কোন শ্রেণী আমাদেরকে কি ওখানে স্থায়ী থাকতে বলছে আরে হজর মৌসুম শেষ হইলে আপনি না আসলে ধরে এনে এয়ার পরে এনে আপনার গল্প করে ভাই আমি তো তেইশটা করছি বিশটা করছি পঁচিশটা করছি আপনি কয়টা করছেন একজনে কয় আমি তো একটা করি না আপনি তো পাগল আপনি কি করছেন এতদিন যাই সেখানে বসে আল্লাহ রসুল একটাই ওমরা করছেন আল্লাবেন আরেকটা হলো এর সাথে আল্লাহর গরের মধ্যে আল্লাহকে রেখেছেন হেদায়ত হুদ আলমিন তাহলে হজ্জে বায়তুল্লাহ মাধ্যমে আমাদের মূল মাকসাদ থাকবে আল্লাহর গদ থেকে বরকত নেওয়া আর হেদায়ত না আল্লাহ রসুলাম অসংখ্য হাদিসে হজের ফুজিলত এবং গুরুত্ব বর্ণনা করেছেন কয়েকজন আল্লাহ আল্লাহ এবং আল্লাহ রসুলের উপরে ইমান আনা জিজ্ঞাসা করলেন ইহার রসুলাম এর পরে কি নবী সাল সালাম বললেন জেহাদিল্লা আল্লাহ জেহাদ করা জিজ্ঞাসা করলেন এর পরে কোন আমল আল্লাহর কাছে বেশি প্রিয় আমরা নারী মানুষ মহিলা মানুষ আমরা তো জেহাদে যাইতে পারি না আর পুরুষেরা জেহাদে যায় বিশাল ফজিলত লাভ করে আল্লাহ রসুল বললেন আল্লাহ যারা আল্লাহর গরের হজ করতে যায় তারা হলো আল গাজী পি সাবির সাল্লাম বলেন বৃদ্ধ মানুষের জন্য শিশুদের জন্য দুর্বল মানুষের জন্য মহিলাদের জন্য জেহাদ পি হল হজ এবং উমরা সুহার আল্লাহ এরা জেহাদে যেতে পারে না কিন্তু আল্লাহ পরস করেছেন তোমরা হজ করো একজন উঠে বলতেছেন আকুল্লু আমিনিয়া রসুল প্রতি বছর কি হজে দিতে হবে নবী সালাম শোনে অসুখ করে রয়েছেন তাও লোকটা বারবার জিজ্ঞাসা করে তিনবার জিজ্ঞাসা এরপর আল্লাহ রসাম বলেন প্রতি বছর আমি যদি এখন বলে দি যে হা তাহলে প্রতি বছর হস করা তোমাদের উপরে ফরজ হয়ে যাবে অলম্মা তাত তোমরা পারবে না এটা তাহলে তোমরা প্রশ্ন করে করে শরীয়ত কঠিন বানাও কেন আর তোমার প্রশ্ন তো প্রথমবারে আমি শুনছি আমি উত্তর দিতে না মানে যে এটা শরীর কঠিন হয়ে যাবে কথা বলতে জিজ্ঞাসা করতেছ যে আদায় করে ফেললে আর নাই আচ্ছা কোনো ব্যক্তি টাকা পয়সা আছে কিন্তু বৃদ্ধ হয়ে গেছে তার শারীরিক শক্তি নেই তাহলে তিনি কি করবেন তিনি তার পরিবর্তে আরেকজনকে হজ্জবায় জন্য পাঠাবেন মহিলারা হজে যাওয়ার জন্য একটি গুরুত্বপূর্ণ শর্ত হইলো তার সাথে মাহারাম থাকতে হবে নবী সালাম স্পষ্ট বলছেন খবরদার কোন নারী যেন মাহারামবিহীন কোন সফরে গর থেকে বের না হয় স্ত্রীর হজ যাও তোমার ওই জেহাদে যাওয়ার থেকে স্ত্রীর সাথে হজে যাওয়াটা বেশি গুরুত্বপূর্ণ নবী সরাই এখানে ওই সাহিকে জেহাদে যাইতে দেন নাই তবুও তার স্ত্রীর সাথে হজে ঘটেছে এখন বর্তমানে দেখা যায় অনেক হজের ব্যবসায়ী ব্যবসায়ীরা বলে যে আমাকে বাইরে অসুবিধা নেই অমুককে সাঁচা ডাকেন অনেক সবাইকে দলে দলে মহিলাদেরকে হজে নিয়ে যায় অথচ মা বোনদের জন্য কোনো অবস্থায় মা আরামবিহীন বাইতুল্লাহ যাওয়া যায় এত টাকা খরচ করে তার হজে হবে না তার সফরটাই গুনাহের সফর এই জন্য মা বোনদেরকে এই বিষয়ে আপনারা সতর্ক করবেন যে কোনো অবস্থায় তারপরে মনে করে যে উমুক দুঃসম্পর্কের এক আত্মীয় যাইতেছে তার সাথে চলে যাচ্ছে আবার দেখা যাচ্ছে সম্পর্কের কিছুই না বাইরে হজের জন্য সাময়িক সময়ের জন্য ভাই বাস বাই দেখে চলে যাচ্ছে এগুলো সম্পূর্ণ হারাম বের হইতে পারবে না আর হজেলা বদলি হজের ব্যাপারে খেয়াল রাখতে হবে যে একজন মুক্তাকিম ভালো মানুষকে দিয়ে আপনার বদলি হজ করানো কারণ অনেক সময় দেখা যায় কিছু ব্যবসায়ী থাকে তারা বলে যে আমার এক লাখ টাকা দেন পঞ্চাশ টাকা দেন আমি করে দিবনের হজল ইসলামের একটা গুরুত্বপূর্ণ এবাদত কিন্তু হাজিদেরকে আমাদের দেশে বিশেষ করে হাজিদেরকে বলত গরুর মতো মানে গরুর হাতে গরু যেভাবে বিক্রি হয় এরকম দশ দালালের মাধ্যমে ভাবে বাজারে গরু যেমন বিক্রি হয় আমাদের দেশের হাজি সাহেব আমাদেরকে শুধু দালাল আর দালাল দালালের খপর থেকে বেছে হজে যাওয়া এটা খুবই কঠিন এবং এক একজন বিক্রি করতেছে আরেকজনের কাছে বিভিন্ন বিভিন্ন হয় আমরা তো ওখানে সৌদি আরবের যারা মোয়াল্লাম আছেন তারা এক একজনের আন্ডারে দশ হাজার পনেরো হাজার মূল ব্যবস্থাপনায় তারা কিন্তু ওই মূল ব্যবস্থাপনায় পৌঁছার আগ পর্যন্ত মাঝখান দিয়ে এরকম অসংখ্য আপনার মধ্য সত্য দালাল বিভিন্ন প্রতারক আমাদের হাজিদেরকে আল্লাহ থেকে কষ্ট পেয়েছেন শেষ পর্যন্ত অনেক হাজি সাহেব যেতেও পারেন নাকি এই জন্য এই বিষয়গুলো খেয়াল রেখে আমরা যারা আগামী বছর হজ্জরাইতুল্লাহ যাওয়ার ইচ্ছা আছে ইনশাআল্লাহ এখন থেকে কার্যক্রম শুরু করি আরেকটি বিষয় বলে আমি শেষ করে দিচ্ছি সেটি হলো सम्मानित शयतान पाप बसान हाथों मुठो शयतान पाप एक मुहूर्ते अपन दिन थे दिखा चले जावा मुहूर्ते सतान देखे दिन टिकते ছোটবেলায় তাদেরকে দিনই কিছু জ্ঞান দিনের মৌলিক জ্ঞানগুলো তাহিদের জ্ঞান তারপরে তাদেরকে কোরআন শিক্ষার জ্ঞান তারপরে কিছু মাসালাম দিনের মৌলিক বিষয়গুলো তাদেরকে জানানো খুবই জরুরি কিন্তু আমরা এই ব্যাপারে উদাসীন দেখা যায় ছোট ছোট বাচ্চাদেরকে আমরা গান শেখানোর মাস্টার রাখি আর্ট শেখানোর মাস্টার রাখি অনেক মাস্টার অনেক পড়াশোনা কিন্তু কোরআন শেখানোর কোনো খবর নাই। দিন শিখানোর কোনো খবর নাই। ওই তার ভিতরে ওই শিশু তার ভিতরে যদি আমরা কোরআন এবং দিনের মৌলিক তাওহিদ যদি আমরা ছোটবেলায় ঢুকিয়ে দিতে পারি তাহলে সে বড় হয় যেটাই হোক ডাক্তার হোক ইঞ্জিনিয়ার হোক যে যেই অফিসারে হোক কিন্তু তার ভিতরে দিন বিদ্যমান থাকবে দিনের অনুভূতি দিনের চিন্তা চেতনা তার ভিতরে থাকবে কিন্তু আমরা অনেক মা বাবা এই ব্যাপারে উদাসীন বর্তমানে আলহামদুলিল্লাহ অনেক সুন্দর সুন্দর পদ্ধতিতে নুরানি মাদ্রাসা বের হয়েছে ছোট বাচ্চাদেরকে তিন বছরের মধ্যে কি সুন্দর করে শহীদ কোরআন তালাবাদ শেখানো হয় মাসালা মাসাইল শেখানো হয় তারপরে অসংখ্য এরকম মুক্তব বিভিন্ন জায়গায় আলহামদুলিল্লা প্রতিষ্ঠিত হয়েছে যে যেখানে শহীদ কোরআন এবং কিছু জরুরি মাসালা মশাইল শিখানো হয় এই লক্ষ্যে আমাদের এই উত্তরা এগারো নম্বর সেক্টর বায়তন্যুর জামে মসজিদেও এই ব্যবস্থাপনা আছে এখানেও আমাদের বাচ্চাদেরকে কোরআন শিখানোর জন্য দিনই মাসালা মাসাল শিখানোর জন্য আমাদের এই মসজিদেই মসজিদ কর্তৃপক্ষের তত্ত্বাবধানে এখানে ব্যবস্থাপনা আছে কিন্তু আমরা অনেক জানি না বা খেয়াল করি না এই জন্য আপনাদের প্রতি অনুরোধ সন্তানদেরকে কোরআন শিখান দিনের মৌলিক বিষয়গুলো শিখান এবং আলহামদুলিল্লাহ আমরা এই দেশে যত সহজে শিখাইতে পারি পৃথিবীর অনেক দেশের মুসলিম ভাইয়েরা সন্তানদেরকে এইভাবে এত সহজে দিন শিখাইতে পারে না এই জন্য এই সুযোগটাকে কাজে লাগিয়ে আপনাদের কাছে অনুরোধ যে আমাদের এই মসজিদে যে ব্যবস্থাপনায় সন্তান সন্তদেরকে শিশুদেরকে কোরআন শেখানো হয় মা চাল্লা মাসাইল শেখানো হয় এখানে আপনারা ইনশাআল্লাহ ভর্তি করাই দিবেন এবং বাচ্চাদেরকে দিনের মৌলিক জ্ঞানগুলো শেখানোর চেষ্টা করবেন আল্লাপাক আমাদের সবাইকে হজ্জ বায়তুল্লাহ নসিব করুন আল্লাহাক আমাদের সবাইকে উমরা নসিফ করুন আল্লাহ পাক আমাদের সকলের সন্তান সন্ততি গুলোকে সলহীন বানিয়ে দিন আমিনা আলমিন আসসালামাইকুম রহমতুল্লাহি